আলাইকুম বরহমাত ববরকাত আলহামদুলিল রবিলমিন ওসলত ওসলম রসোলক্রীম ওলি ওসহাবি আজময়িন আউজবিল বসমি রহমা মমিনাফল বতম তরহাম وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا تجنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتاب بعضكم بعضا احب بعضكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله নিয়মিত দর্শক শ্রোতা বৃন্দ আল্লাহ সাহান ওয়া তালা আপনাদের প্রতি তার রহমত এবং করুণা নাজিল করুন আমাদের যুব সমাজের সমস্যা এবং ইসলামের দৃষ্টিতে তার সমাধান আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ বিষয়টির উপর আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছিলাম আজকের পর্বে আমরা পারিবারিক জীবনে পরস্পর সহাবস্থান একসাথে বসবাস করতে গিয়ে আমরা কী ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা কি ধরনের আচরণ করে থাকি এবং কোরআন ও সন্না মোতাবেক কোন কোন আচার ব্যবহার আমাদের জন্য অনুমোদিত এবং কি ধরনের আচার ব্যবহার কথাবার্তা চালচলন আমাদের জন্য পরিচর্য অগ্রহণীয় কোরআন শূন্য দৃষ্টিতে না যায় আমরা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাল আমরা ধারাবাহিক আলোচনাগুলোতে যুব সমাজের বহুমুখী সমস্যা বিশেষ করে আধুনিক সভ্যতা কালচার সামাজিক পরিবর্তন নগরায়ন নগর সভ্যতা কর্মস্থান এবং আমাদের বিভিন্ন ধরনের কাজকর্মের অবস্থার প্রেক্ষিতে আজকে আমাদের পারিবারিক জীবন যথেষ্ট জটিলতার সম্মুখীন এ কথা অস্বীকার করার উপায় নেই এক সময় ছিল যে আমরা গ্রামে অথবা মফসসলের বাড়িতে একান্নবর্তী পরিবার হিসাবে একসাথে অনেকে একত্রে বসবাস করতাম আজ আমাদের এই পারিবারিক জীবন নগর জীবনের কারণে অথবা আমাদের বিভিন্নমুখী কর্মসংস্থানের কারণে ছোট ছোট হয়ে টুকরো টুকরো হয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে একই পরিবারের পাঁচ জন ভাই অথবা বোন আজ চার পাঁচটি শহরে তারা বসবাস করেন মাঝে মাঝে ঈদের সময় অথবা কোনো বিশেষ উৎসব অনুষ্ঠানে আমরা একত্রিত হই অথবা কখনো কখনো যখন আমাদের প্রিয়জনটি চিরদিনের জন্য বিদায় হয়ে যায় হয়তো তখন আমরা সবাই ছুটে আসি পাশাপাশি এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এটি শুধু আধুনিক সভ্যতার কারণেই নয় এটি মানুষের জীবন চলার একটি নিয়মিত প্রক্রিয়া আজকের জীবনযাপন অতীতের জীবনযাপনের চাইতে আজকের পারিবারিক জীবন অতীতের পারিবারিক জীবনের চাইতে অনেক বেশি জটিল এবং অনেক অনেক বেশি বাস্তবতার মুখোমুখি এই বাস্তবতাকে গ্রহণ করেই আমাদেরকে কোরআন শূন্য আল্লাহর দেওয়া বিধানের সীমা রেখার ভিতরে থেকে আল্লাহ আল্লা সুবাহানাহাত আল্লাহর বিধান মোতাবেক চলে আমাদেরকে দুনিয়ার জীবনে সত্য সঠিক ন্যায়ের পথের অনুসারী হিসাবে টিকে থাকতে হবে এবং সেই সাথে মৃত্যুর পরে যে অনন্তকালীন জীবন যার শুরু আছে শেষ নাই সেই জীবনের জন্য আমাদেরকে মুক্তির পাথেও সংগ্রহ করতে হবে কোনোটিকেই তুচ্ছ করার অবহেলা করার সুযোগ নেই এ কথা বলার সুযোগ নেই যে আমরা এখন অনেক বেশি জটিলতায় অনেক বেশি বাস্তবতায় অনেক বেশি কঠিন সময়ের মুখোমুখি আমাদের এই সময়ে অত কিছু মানা অত কিছু জানা অত কিছু অনুসরণ করা সম্ভব না এখন আগে জীবন বাঁচাও তারপর দেখা যাবে পরকালের জন্য কি হয় আল্লা হুকুম সংগ্রহ করে নিয়ে যেতে হবে খালি হাতে গেলে সেখানে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে ওামাইয়া কামাল কোনুপরিমাণ ভালো কাজ করে গেলে এটিও কেয়ামতের দিন হাতে আসবে চোখের সামনে তুলে ধরা হবে কণা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করে গেলে নেকির কাজ করে গেলে এই জন্যও কেয়ামতের দিন বিচারের দিন ভয়াবহ সেই দিন সেই ভালো কাজটি আমার হাতের সামনে আসবে চোখের সামনে আসবে সুতরাং যুবক ভাই বোনেরা এখন আমরা এইভাবে চলি পরে আমরা ওইভাবে চলব এই যে দুটি ভাগে ভাগ করা এটা কোনো গ্রহণযোগ্য নয় আমাদের যুবকদের মধ্যে এটা একটা মানসিক ক্রাইসিস সমস্যা যে তারা কালকে মনে করেন খাওয়া দাওয়া আনন্দ করা ফুর্তি করা ঘুরে বেড়ানো মনে যা চায় তাই করা বাধা বন্ধনহীনভাবে চলা এখন আবার এত কেন ধর্ম কর্ম যুবতীগণ বিরক্ত হন অসন্তুষ্ট হন কিন্তু আসলে আমরা পিছনের আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলাম তারা দেখেছি যে যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দের ইবাদত আল্লাহ ভালোবাসেন যুবকের মুখ থেকে আল্লাহ এই ডাক শুনতে জীবনের সন্ধ্যাবেলায় ডুবন্ত সূর্যের পূর্বক্ষণে আল্লাহকে মানুষ স্মরণ করবেই কারণ পথ ফুরিয়ে এসেছে সময় সংক্ষেপ হয়ে গেছে বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে ফিরে যেতে হবে তার কাছেই আর কোনো উপায় নেই গত্তান্তর নেই এই বয়সে মানুষ তো নত হবেই আমি সত্য বলছি অনেকে কটাক্ষ করতো যে আপনাদের নামাজ নিয়ে আপনারা থাকেন তো অথচ ওই ব্যক্তিকে জীবনের শেষ প্রান্তে এসে দেখেছি নিবিষ্ট মনে নামাজ আদায় করতে কি ব্যাপার হঠাৎ করে নামাজে এতটা আগ্রহী হয়ে উঠলেন একটা মুচকি হাসি দিয়ে জবাব আসলো সময় তো ফুরিয়ে এসেছে কিছু সম্বল তো নিয়ে যাওয়া দরকার তাই দেখলেন তো কিন্তু যৌবনকাল স্রোতস্বিনী নদীর খরস্রোত প্রবাহমান সমীর গতি যৌবনের উচ্ছলতা এ সময়ের ইবাদত আল্লাহ বড় পছন্দ আল্লাহর সামনে নত হও তার সঙ্গে কাউকে ইবাদত শরিক করো আল্লাহ আল্লাহ সু আলা আমাদের জন্য যে ব্যবস্থা দিয়েছেন কর। মঙ্গলজনক শান্তিময় পরিবারের শাসন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই শাসন থেকেই তৈরি হয় চারিত্রিক দৃঢ়তা এই পরিবারের কালচার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক পরিবারে অনেক সুন্দর সুন্দর কালচার প্রচলিত আছে পরস্পরের ভিতরে সকাল বেলায় প্রত্যুষে প্রথম সাক্ষাতে সালাম বিনিময় এটি একটি কালচার আবার আজকের আধুনিক সভ্যতায় গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত অনেকে বাংলা বলেন সুপ্রভাত তো যুবক বন্ধুরা আলোচনাটি আপনাদের জন্য আপনাদেরকেই আমরা উদ্বুদ্ধ করছি আমরা কথাগুলো শুনব ছোট্ট একটি বিরতি নেওয়ার পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেড আনসেস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রেজেন্স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 with islamic greetings assalamu alaikum wa rahmatullahi wa barakatuh dekho paroborti prajon peace tv bangla assalamu alaikum wa rahmatullahi wa barakatuh je bhai bondhura apnader ke niye প্রসঙ্গক্রমে আমরা বলছিলাম যে বার্ধক্য বয়সে জীবনের শেষ মুহুর্তে গধূলি বেলায় সূর্য ডুবার পূর্বক্ষণে আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য তো ব্যস্ত হবই এটাই তো স্বাভাবিক বেলা ডুবে যায় বেলা ডুবে যায় দ্রুত চলো আপন আলোয়ে এই আওয়াজ তখন কানে বাঁচতে থাকে কিন্তু যৌবনকাল স্রোতস্বিনী নদীর খড়স্রোত যৌবনের উচ্ছলতা এ সময়ের ইবাদত আল্লাহর বড় পছন্দ আল্লাহর সামনে নত হও তার সঙ্গে কাউকে ইবাদত শরিক করোনা আল্লাহ আমাদের জন্য যে ব্যবস্থা দিয়েছেন কল্লান কর। মঙ্গলজনক শান্তিময় পরিবারের শাসন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই শাসন থেকেই তৈরি হয়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 অনেকে বাংলা বলেন সুপ্রভাত আমরা কোনটি গ্রহণ করব এটি হলো আমাদের বিবেচ্য বিষয় যেহেতু আমরা মুসলিম এবং আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে বলছি আমাদের ব্যবস্থা অতীব উত্তম এর সঙ্গে অন্য কোনো ব্যবস্থার তুলনা চলে না গুড মর্নিং বাবা অসুস্থ রাতে অত্যন্ত কষ্ট পেয়েছেন অথবা গত রাতে পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে গুড মর্নিং এ শব্দ আসলে প্রযোজ্য হয় না মাথার উপর একটা প্রচণ্ড বিপদ নিয়ে ঘরের দরজা খোলা হয়েছে একজন বলছে সুপ্রভাত তখন হয়তো বলবে আমার প্রভাত কি সু নাকি আমার প্রভাত আমার জন্য কু আর ইসলাম আমাদেরকে যে কালচার শিখিয়েছে যে ভদ্রতা শিখিয়েছে সেটি হল আসসালাম আলাইকুম আপনি যে অবস্থাতেই রাত কাটিয়েছেন রাত্রি যাপন করেছেন রাত অতিক্রম করেছেন সকল অবস্থাতেই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক কি চমৎকার উচ্চারণ এই যে পারিবারিক কালচার সকালবেলায় ভোরবেলায় ফজরের আগে বাবা তার ছেলের দরজায় গিয়ে নক করছে খটখট করে ওঠব নামাজের সময় হয়েছে আসলা তো নাওম। যুবক ঘুম থেকে উঠে পড়লেন তরুণ তরুণীরা জেগে উঠলো দরজা খুলে আসসালাম আলাইকুম বাবা ছেলে মেয়েকে আদরের ভাষায় হ্যাঁ জলদি করো অজুবা নিয়ে আসো আমরা নামাজে যাব। এটাও একটি মুসলিম পরিবারের কালচার আমার অনেক পরিবার আছে যে নিজে নামাজ পড়ে না রাত একটা দুইটা তিনটা পর্যন্ত টিভিতে বিভিন্ন ধরনের মুভি দেখে অথবা অহেতুক ও প্রয়োজনীয় গল্পগুজব কাজকর্ম করে গভীর রাত পর্যন্ত জেগে থেকে তারপর তারা বিছানায় ঘুমোতে যায় সকাল সাতটা নয় আটটা নয় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত তারা ঘুমে নিমগ্ন থাকে কখন তাদের জন্য ফজরের সালাতের সময় যায় কখন তাদের এই চমৎকার বেলার অফরন্ত নিয়ামতে পরিপূর্ণ শুভে সাদেকের আলো ঊষার আলো তাদের চোখে দেহে অবগাহন করার সুযোগ ঘটে না আর তাদের ছেলে মেয়েকে কে ডেকে উঠাবে নামাজের জন্য এটাও একটা পরিবার এটাও একটা কালচার ম্যায়বি হতে পারে এটা আধুনিক পরিবার আধুনিক কালচার আধুনিক কালচারে দেখা যায় ছেলে ছেলেমেয়েরা ঘুম থেকে জাগে হাঁটতে হাঁটতে হয়তো দাঁত ব্রাশ করে অজু নামাজ নাই বাবা হয়তো টেবিলে বসে গেছেন সকালে নাস্তা গ্রহণের জন্য ছেলেমেয়েরা হয়তো তারা প্রস্তুতি নিচ্ছে যার তার মতো এসে নিজের জন্য নির্ধারিত নাস্তা গ্রহণ করে কেউ অফিসে কেউ স্কুলে কেউ কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে প্রত্যেকেই সশ কাজে আটটা সাড়ে আটটা নয়টায় ব্যস্ত হয়ে পড়ছে সকালে এ হলো বর্তমান সময়ের একটি আধুনিক পরিবারের সকাল বেলার দৃশ্য আরেকটি সত্যিকারের ইসলামী তাহিব তামাদ্দুন ইসলামিক কালচারে সমৃদ্ধ সুশোভিত সৌন্দর্যমণ্ডিত পরিবার ফজরের সালাতের সময় সবাই জেগে ওঠে সুন্দর করে তারা অজুবানায় তারা ফজরের সালাত আদায় করে বাবা ছেলে বাড়ির পাশে কোনো মসজিদে একসাথে নামাজে চলে যায় মা মেয়ে ঘরে বসে ফজরের সালাত আদায় করে সবাই ফিরে আসে তখনও আকাশে সূর্য উদিত হয়নি ভোরের স্নিগ্ধ আলো যে আলোর কথা আল্লাপা কোরআনে শপথ বাক্যের মধ্য উচ্চারণ করেছেন বস হত্যুষের ভোরের সুভে সাদেকের সুমসৃণ সুমিষ্ট আলোর ওষার আলোর শপথ বসে গেছে সবাই যার তার কক্ষে আওয়াজ আসছে সুমধুর কণ্ঠে একবার ভেবে দেখুন তো কেমন পরিবেশ আমরা কি এমন পরিবেশ চাই আমাদের ঘরে কি এমন পরিবেশ আছে নাকি নাই যদি না থাকে আসুন আমরা চেষ্টা করি আমাদের ঘরগুলোকে আলো দিয়ে ভরে দেই কোরআনের আলো দিয়ে আমরা গত পর্বে পারিবারিক জীবনে একটা বড় ধরনের ক্রাইসিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম বড় পরিবার থেকে ছোটো পরিবারে এসে আমরা এককেন্দ্রিক পরিবারে অনেকটাই বিচ্ছিন্ন জীবন যাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি আর সেই সাথে যে সমস্যাটি তুলে ধরেছিলাম যে আমরা আমাদের গুরুজনদের প্রতি প্রবীণদের প্রতি দাদা দাদি তো এক ধাপ পরে বাবা মায়ের প্রতিও আমরা আজকে দায়িত্বহীন এবং তাদের প্রতি আমরা আজকে অমনোযোগী হয়ে পড়ছি এমন এমনকি আমাদের এই ছোট্ট ছোট। घरे पिता मता के संगे रखा के मुसलिम जी समस्त ईमानदार मुमे एक बार एक भ्रत बंधने आबद्धल आललान একজন আরেকজনকে সদুপদেশ দাও সহযোগিতা করো সাহায্য করো সৎ কাজে ভালো কাজে এগিয়ে দাও ডাক দাও আহ্বান জানাও সঙ্গে চলো সাথে নিয়ে চলো এ হলো মোমেনের জীবন একজন মুসলিম যুবকের চরিত্রের সৌন্দর্য এই যে পরিবারের কথা বলছিলাম ইসলামী সংস্কৃতির সৌন্দর্য কোরআনের আওয়াজ আসছে প্রতিটা কক্ষ থেকে একসময় আওয়াজ থেমে গেল কোরআন তিলাবাত সমাপ্ত হল তারপর স্ব কাজে সবাই নিয়োজিত হয়ে পড়লেন শিক্ষার্থীরা তারা তাদের টেবিলে বই পুস্তক নিয়ে বসে গেল। তিলাবাত করল রব্বি জেদনি এটি কোরআনের আয়াত দোয়া প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও রিসি সদরি ওয়াসলি আমরি ওয়াহুলি আমার বক্ষকে প্রসারিত করে দাও মুখের জড়তা দূর করে দাও আমার ভাষাকে স্বচ্ছ করে দাও যাতে মানুষ বুঝতে পারে আমার কাজকে সহজ করে দাও এইভাবে আল্লাহর সাহায্য কামনা করে যখন একটি ছেলে পড়তে বসে লিখতে বসে কেন তার উপরে আল্লাহর রহমত আসবে না একজন গৃহিণী বাচ্চারা পড়ছে স্বামী হয়তো তার কাজ নিয়ে ব্যস্ত আর গৃহিণী রান্নাঘরে প্রবেশ করছেন রান্নার পাতিলে হাত দিবেন বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে তিনি শুরু করছেন চাউল উঠাবেন বিসমিল্লা বলে অবশ্যই বরকত হবে কোথায় আজকে বিসমিল্লা আল্লাহর নামে শুরু আমরা আধুনিক সভ্যতার এই প্রগতির স্রোতে নিজেদেরকে এমনভাবে গা ভাসিয়ে দিয়েছি আমাদের বিশ্বাসগুলোকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি যে আমরা এখন আর বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করাকে বরকতের কারণ হিসাবে মনে করি না আপনি মনে করুন বা না করুন আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি বিসমিল্লাহ বলেন বা না বলেন কিন্তু বিসমিল্লা বলে কাজ শুরু করলে বরকত হয় রহমত হয় আল্লাহ সুবাহান হাত তালা তার মধ্যে সমৃদ্ধি দান করেন এটি সত্য চিরসত্য বাস্তব আপনি পান না আপনি বিসমিল্লাহ বলেন না হয়তো তাই আপনার এই সব কাজে বরকত হয় কি হয় না হয়তো তা উপলব্ধি করতে পারেন এদের সত্যিকারের যারা মোমেন তারাই এই বরকত উপলব্ধি করে অন্তত এই কথাটুকু আপনি বিশ্বাস করুন যারা বিসমিল্লা বলে কাজ শুরু করে বিসমিল্লা বলে রান্না করে রান্না শুরু করে বিসমিল্লা বলে হাত দিয়ে মুঠি দিয়ে চাউল উঠিয়ে তার পাতিলে রাখে এই খাবারে এই রান্নায় আল্লাহ সুবাহ একটা অসাধারণ বরকত দান করে এটাই ইসলামী জীবন ব্যবস্থা এটাই ইসলামী সমাধান মুসলিম সে তো পৃথিবীতে এই সৃষ্টি জগতে আল্লাহ সুহান এক আশ্চর্য মানব সমাজ কিন্তু মুসলিমদের সেই আলো সেই নূর আজকে বিদুরিত মুসলিমদের সেই আলো সেই নূর আজকে নিভে গেছে কেন সেই বিশ্বাস আজকে তাদের মধ্যে নেই মুসলিমরা সবচাইতে বড় যে সংকটের মধ্যে আছে সেটি হলো বিশ্বাসের সংকট মুখে ইমানের দাবি করে ঠিকই কিন্তু যথাযথভাবে আল্লা সুহান হওয়া তাল্লার বিধান আল্লাহর নির্দেশ আল্লাহর প্রতি আস্থা কোথায় আমরা শুরু করেছিলাম মুসলিম পারিবারিক জীবন এবং মুসলিম পারিবারিক জীবনের স্বরূপ আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম আমরা এই বিষয়টির উপরে আরো আলোচনা করবো ইনশা পরবর্তী পর্বে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি ইল্লা বিল্লাহ, আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्थे सम्प्रचार डर आंतरिक बार्ता महान आल्ला मानवजात आह्वान দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শকের প্রতি জন্য সমাধান যারা বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি